আবু হুরাই রাহাদ আল্লাহতে বর্ণিত তিনি বলেন একবার এক ইয়াহুদি তার কিছু দ্রব্য সামগ্রী বিক্রির জন্য পেশ করছিল তার বিনিময় তাকে এমন কিছু দেওয়া হলো যা সে পছন্দ করল না তখন সে বলল না সেই সত্তার কসম যে মুসা আল্লাহ সাল্লামকে মানব জাতির উপর মর্যাদা দান করেছেন এই কথাটি একজন আনসারই শুনলেন তিনি দাঁড়িয়ে গেলেন আর তার মুখের উপর এক চর মারলেন আর বললেন তুমি বলছো সেই সত্যার কসম যিনি মুসাকে মানব জাতির উপর মর্যাদা দান করেছেন অথচ নবী সাল্লা আলিয়া সাল্লাম আমাদের মধ্যে অবস্থান করছেন তখন সেই ইয়াহুদি লোকটি নবী সাল্লাহ আলাইস্লামের নিকট গেল এবং বলল হে আবুল কাসিম নিশ্চয়ই আমার জন্য নিরাপত্তা এবং অঙ্গীকার রয়েছে অর্থাৎ আমি একজন জিম্মি অমুক ব্যক্তি কি কারণে আমার মুখে চড় মারল তখন নবী সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি তার মুখে চড় মারলে আনসারের লোকটি ঘটনা বর্ণনা করল তখন নবী সাল্লাহ আলাইস্লাম রাগান্বিত হলেন কি তার চেহারায় তা দেখা গেল অতপর তিনি বললেন আল্লাহর নবীগণের মধ্যে কাউকে কারোপর মর্যাদা দান করো না কেননা কেয়ামতের দিন যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া আসমান ও জমিনের বাকি সবাই বেহুশ হয়ে যাবে অতপর দ্বিতীয়বার তাতে ফুঁক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকে উঠানো হবে তখনই আমি দেখতে পাব মুসা আল্লা সাল্লাম ধরে রয়েছেন আমি জানি না তুর পর্বতের ঘটনার দিন তিনি যে বেহুশ হয়েছিলেন এটা কি তার বিনিময় না আমার আগেই তাকে বেহুশী থেকে উঠানো হয়েছে